السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المسلم نبينا محمد وعلى آله وصحره أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من السيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ওকুম আসলাউদ্দিন আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম একজন মোমেনের কি জাতীয় বৈশিষ্ট্য ধারণ করা উচিত কারণ চারিত্রিক পরিপূর্ণতা দেওয়ার জন্য তাঁকে পাঠানো হয়েছে সুতরাং একজন মুসলমানের অবশ্যই এমন কিছু বৈশিষ্ট্য ধারণ করা উচিত যার মাধ্যমে সে অন্যান্য জাতি থেকে পৃথকভাবে পরিচিতি লাভ করতে পারে এই সম্পর্কীয় আমরা দুইটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছিলাম এখলাসের কথা একনিষ্ঠতা দ্বিতীয় হচ্ছে ধৈর্যের কথা আজকে তৃতীয় আরেকটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করব সেটা হচ্ছে সত্যবাদিতা সত্য কথা বলা এটা একজন মুসলমানের বিশেষ একটা বৈশিষ্ট্য যেটা মুসলমানকে সমাজের মধ্যে আরও আপনার আস্থাশীল করে তোলে যে তার উপর মানুষ তার কথায় মানুষ বিশ্বাসী হতে পারে তার সাথে কাজ কারবার লেনদেনে আরো উৎসাহী হতে পারে এবং তার মর্যাদাকে আরো বাড়িয়ে দিতে পারে সমাজের মধ্যে যার কথা একেবারেই সত্য যে মিথ্যা কথা আশ্রয় নেয় না তার সাথে সবাই কাজ কারবার করে আরাম পায় এবং রসুল আহমসুল্লা ইসলাম নবদ প্রাপ্তির পূর্বে যে দুইটি বৈশিষ্ট্য তার মধ্যে বেশি করে কাপড়দের সামনে ধরা পড়েছে সেটা আছে। আমান দ্বারিতা এবং সত্যবাদিতা এই কারণে অনেক সাহবের হাদিসের মধ্যে দেখবেন যে রসুলকে বলেছে আসল আমি হ্যাঁ আসল আমিন সত্যবাদী এবং কি আমান উদ্দার তো এই সত্যবাদিতা যেটা সেটা একটা নবীদেরও গুণ শুধু আমাদের রসুল না সকল নবীদের গুণ ছিল কি সত্যবাদিতা যদি নবীরের সত্য না অবলের দ্বারি তার কথার উপর আস্থা আসে কিভাবে আল্লা চাহিত সত্যবাদী আর কি হতে পারে সুতরাং আল্লাহ সর্বপ্রথম সত্যবাদী তারপরে তিনি যাদেরকে পাঠিয়েছেন তার বার্তা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য তারাও ছিলেন সত্যবাদী জমানের কথা যিনি ছিলেন একজন সত্যবাদী নিত ও খান রসুল ইসমাইল ইসলামের কথা স্মরণ করুন তিনিও সত্যবাদী ছিলেন এবং রসুল নবী ছিলেন নাকি ভাবে ওয়ুর ফিল কিতাব ইদ্রিস। কানা যে স্মরণ করুন তিনি একজন সত্যবাদী নবী ছিলেন এইভাবে আপনার আপনার বলে যাচ্ছিলেন অনেকের কথা সত্যবাদিতার কথা তাইলে সত্যবাদীদের যেরকম আল্লাহর গুণ এরকম নবীদের রসুলদেরও কি গুণ যেটা আমাদের রসুলের কথা তো বললামই তিনিও সত্যবাদী ছিলেন এই সত্যবাদীদেরকে সত্যবাদিতার গুরুত্ব বেশি হওয়ার কারণে রসউুল আকরমের দাওয়াতের স্বজন আছে তাদেরকে ভীতি প্রদর্শন করু। তখন রসইল আকরমুল্লাপা পাহাড়ের উপরে উঠে ডাক দিতে শুরু করলেন সবাইকে ডাক দিয়ে কি বললেন হ্যাঁ প্রথমে একটা ভূমিকা সাজাইলেন বললেন কি যে আমি যদি বলি আজকে যেই আবু কবাই যে পাহাড় আছে পিছনে বড় পাহাড় এই যে মালিক ফাহাদের বাড়িবার যেদিকে সুরাং টুড় এই বড় পাহাড়টার কথা পিছনে ওটা বলছে আমি যদি বলি যে এই পাহাড়ের পিছন থেকে মানে শত্রু দল আসতেছে আক্রমণ করার জন্য তোমাদের উপর তাইলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন তারা বলে যে অবশ্যই বিশ্বাস করব কেন বিশ্বাস করবে বলে আমরা তো কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনিট করলেন যে তিনি কখনো মিথ্যা কথা বলেন না তারপরেই কথাটা ছাড়লেন বললেন কি তোমরা বলো তাইলে তোমরা সকল কাম হতে পারবে ঠিক আছে এটা হচ্ছে মানে তার কথা তাহলে বৃত্তিটা ছিল ওটাই কিন্তু ছোট কিন্তু শত্রুতে কিন্তু অনেক আবার আমার দেশে অনেক বক্তাকে শুনে যায় তুফলি বলে মানে আরবি ভাষাগত ভুল কুরুলা ইরাহ তুফলি হউ শব্দ তুফলি তাইলে আপনার এই কথাই বললেন কিন্তু আপনার আবু তালেম আবু তালেম না আবু লাহাব যে সে প্রথমে দাঁড়িয়ে গেল রসুলের বিরুদ্ধে কথা বেশি বললেন না সবল কামবে এই যুগে বললে এটা কি কষ্ট ছিল আমাদের কেউ প্রতিরোধ করতে আসবে না কিন্তু ওরা আমাদের চাইতে আমাদের আলমদের চাইতে আবু লাহাব যে আপনার কি ইমান আনে নাই যে জাহান্নামে কোরআনের দ্বারা আল্লাহ প্রমাণ তার ব্যাপার একটা হ্যাঁ মানে সে বুঝে বলছে এত চতুর কিন্তু এখনকার আমাদের অত্র অঞ্চলের অনেক আলিম বুঝেন একজনে একর্থ করে নাকি কেউ বলে যে সবকিছু কিন্তু ওই আপনার কে আবুল হাব সুন্দর করে বোঝা গেছে সে কি বলে উঠলো সাথে সাথে এটা তো বললো সাথে সাথে বললো আজ আল্লাহাদ যে তুমি কি সমস্ত মূর্তি বাদ দিয়ে একটার পূজা দিতে বলো দেখেন মানে সেটা আর পাই গেছে লাইলা বললে কি সমস্যা কিন্তু আমাদের মুসলমানরা বুঝে না কিন্তু ইসলাম প্রতিষ্ঠা মানে করতে চায় না ইসলাম বিরোধী দলের সাথে জড়িত অথচ এই আবুল হাব বুঝছে যে লাল্লাহ বললে আর অন্য দল চলবে না হ্যাঁ না বুঝেন না কথা বাস্তব কথা না নাকি আপনি শুধু একজনের পুজো দিতে পারেনি লিখতে কথা এটা তো আশ্চর্য কথা হ্যাঁ এখন কি কথা বিপরীতে আপনি যদি আমরা লাইন লা সত্যিকার তখন আমার দেশের সবাই বলে সব পীরগুজুরকে বাদ দিতে এই কি বলেন এটা ওই একই কথা সবাই বাদ দিয়ে একজনের তাইলে একজনকে মানতে কি কি ধরনের কথা তো একই রকম হয়ে গেল নাকি হ্যাঁ মানে আজকের ধরনের কথা মানে ওদের ইমানের অবস্থা আর আমাদের যুগের ইমানের অবস্থা অনেক বেশ ওই যুগের যারা মক্কার মোসিক ছিল তাদের চাইতে আমাদের যুগের মোশেকটা আরো নিচু আরো নিচু আরো নিচু দুইটা পয়েন্টে সব চাইতে নিচু দুইটা পয়েন্ট সেটাই হইতেছে আপনার এটা মনে রাখার বিষয়কদের তারা বিপদেদের কথা ভুলে যেত কিন্তু আমরা বিপদে পড়লে ভুলি আরো বেশি করে ডাকি নাকি বাস্তব না যদি কেউ যদি ডুবে যেতে চায় কোনো বড় বিপদ আসে তখন কাকে ডাকে বিপদের সময় যারা আপনার পীর পূজা করে তারা আল্লাহ কাহিনী শুনবেন এবার হকানে আলম বলেন হকানে সারা বলেন আপনি এরকম হাজারো ঘটনা আছে হ্যাঁ আপনি যদি কিতাব খুঁজে দেখেন আমরা অনেক কিতাবের মধ্যে অনেক হিসেবে পাইছি অনেক হুজুর হ্যাঁ বুজুর্গের নাম ধরবে আমার দেশের পক্ষাত উপমহাদেশের নাম করা বুজুর্গার খাদেম একদিন দেখলেন যে উনার কমর কি কমর মানে যদি রসুল থেকে কোনো শাহবাজে রসুলের কমর মালিশ করছেন হ্যাঁ এটা শুনে যায় না হ্যাঁ কিন্তু আমাদের উপমহাদেশে এটার ভালো চল আছে মানে এর পাও দাবাইতে কোমর দাবাইতে পিঠে তেল মালিশ করে চিকচিক করে ফেলতে হবে নাকি তাইলে ওই হাত জানা যাবে না কত কথা আছে না কারণ রসুলের সাথে আমরা মিল দিতে চাই না এই কারণে ঝামেলা যে রসুলের রসুল আবু তালে কিছু নিজের কথা কিন্তু এই মানুষ যেটা রসুলের উমত এর গায়ে যদি শরীরে হাত মালিশ করে হাতের জার্নমা যাবে না তাহলে বেটার কি উঠছে রসুল তার বাপে তো উচিত করে গেছে যে তোমার বাদে যেটাকে দেখ ছয় বছরে আব্দুল মারা গেল না তারপরে থেকে তো এদিক গেছে কিন্তু হে কেন জানানো যাবে হে পুরো শরীরের সাথে লাগছে নাকি মানে উল্টা আমাদের মানে কোরআন হাদিস রসুলের ইতিহাস কিছু জানা না জানার কারণে এই দুরবস্থা হ্যাঁ তাইলে এই বিপদের মনে হয় মূর্তি বললে শুধুই যে বানানো হিন্দুরা যেটা বানা সেটা না আদেশের মধ্যে কবর কে মূর্তি বলছেন রসুল আল্লাহরে হে আল্লাহ আমার কবরকে আপনি মূর্তি বানিয়ে দিবেন না যেটার পূজা চলবে আল্লাহ নিজেই বলছেন যে মুকা মুশেদ কাফেররা যখন নদীতে যায় যখন নৌকা ঢুবে যেতে চায় মধ্যে তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ যদি আমরা আপনি যদি আমাদেরকে বাঁচাই দেন এই ঝামেলা থেকে তাইলে আমরা আর না। মানে মূর্তির কথা দূরের কথা যদি তাইলে আমরা পাড়ে উঠলে মূর্তি পূজা টুজা করতাম না আল্লাহ নিজেই বলেন ফলাম্মান জাহমিল যখন আমি পাড়ে উঠেই দিছি যখন আমার কাছে ফরিয়াদ করার কারণে ঈদা হমি আবার শুরু করে দিচ্ছি দুই সময় তখন সেই আব্রাহার কাছে গেল না যাই বললো যে আব্রাহ জিজ্ঞাসা কর তুমি কি জন্য আসছো তুমি তো মক্কার লিডার সে বলছিল কি যে আমি তো উঠের জন্য আসছি তোমার লোকেরা দুই সম নিয়ে আসছে আমার তখন হাসি দিয়ে বলছে ব্যক্তিগত হিসাব কর তুমি কিসের নেতা ওই সময় আইফ ছিল যে নিজের ব্যাপারটা চিন্তা করা বর্তমান যুগের নেতারা নিজের টা চিন্তা করলে না এটা লিগেল হয়ে যায় নাকি তখন ইমান কথা বলছি কিন্তু আবার শিরিক সাথে ইমান একত্রিত হইতে পারে এটা আবার জানেন কিনা হ্যাঁ আপনার ইমান আর সিরিকে একত্র হইতে পারে হ্যাঁ সে কি বলছে সে বলছে আনারব্য বলিল বেই তিরব্বনীমি দেখেন আব্দুল মোতালের বাণী কঠিন কথা যদি সে মুর্শেক ছিল বলছিল আমি তো আমারটার কথা বলব আমি তো বলল। নিজে কি করলো এর কাছ থেকে ওটগুলো নিয়ে চলে গেছে চলে যাওয়ার পর মুখকার আশেপাশের যত লোক আছে সবাইকে নিয়ে পাড়ের উপর উঠছে চূড়ার উপর উঠে সবাই বলছে আল্লাহর কাছে কানতে শুরু করা কারণ আমাদের যেই ওট গুলো আছে এইগুলা তো হাতে দেখলে ভয় পাইবে কারণ দেখলে আল্লাহকে বলে পাড়ের পুলটি কানতে শুরু করলো আল্লাহর কাছে আল্লাহ আমরা পাঠতেছি না তোমার গড়টা রক্ষা করতে তুমি তোমার গড় রক্ষা আমরা তোমার কাছে ফরিয়াদ করতেছি তারপরে আল্লাহ ব্যবস্থা করে দিলেন তাহলে হের ইমেন এখনকার যুগের হ্যাঁ অনেকের আলমের ইমান বলল ঠিক না কিন্তু মুকা মর্শিকরা বিপদে পড়লে সিঁড়ি প্রত্যাখ্যান করতো দ্বিতীয় নম্বর বেশ কম যেটা বর্তমান যুগের মর্শিকরা এমন মূর্তি পূজা করে এমন ব্যক্তির পূজা করে যার মূল্য সমাজের মধ্যে নেই কিন্তু আগের যুগের যেই আপনার আগে থেকে শুরু করে নোয়া ইসলাম থেকে যত মূর্তির পূজা হয়েছে সবগুলো এই সবগুলো হচ্ছে বড় বড় বুজুগের মূর্তি নাকি এরকম মুখার মধ্যে যতগুলো আছে আপনার মূর্তি ছিল পূজা দিত সবগুলো বড় বড় বুজুর্গ মানুষের মধ্যে কিন্তু এখনকার যুগে কুত্তেসা বিড়ালসা কত কিছু কত আমি চট্ট আমি নিজে দেখছি বলে সব পাগল ছাগলকে পূজা দেয় নাকি দেয় না হ্যাঁ তাইলে নিকৃষ্ট আর হয়ে গেল না আর চেয়ে ওয়াজ আজকে কিন্তু আমার আর একটা একটা বলে ফেললাম আর কি ফাঁক দি যাই যেটা বলতেছিলাম যে রসুল আক্রমশ আপনার তাহিদের ডাকদার দেওয়ার সময় কি ভূমিকা খাটাইলেন উই যে তার পূর্বের চরিত্র ছেড়ে গিয়ে সত্যবাদিতা সত্যবাদিতা রেফারেন্স দিয়ে তারপর বললেন কি লা তারপরে হোক যে যখন তোমরা যে আমি যা বলবো তা সত্য আমার জীবনে কখনো মিথ্যা বলতে দেখো নাই তাইলে আজকে আরেকটা দিছি। যে তোমরা লাই বলো তাইলে সফল কাম হবে আরো বনারব নেতৃত্ব দিতে পারবে তারপরেই তো ঝামেলা শুরু হয়ে গেল ঠিক না এ হল কথা তাইলে সত্যবাদিতা রসেলের ভূষণ ছিল সত্যবাদিতা মানে কি আচ্ছা সত্য মানে কি কেউ বলতে পারে সত্য মানে কি সত্য বলার মানে কি আরে সবগুলো সোজা কথা এগুলো না বললে কি আলো মানে কি আলোর পরিচয় কি হ্যাঁ তাইলে সত্য কথা সত্য মানে কি সত্য বুঝেন আমার স্কুলকে কম্পকে পড়লে বলেন বিপরীত সত্য মানে বাস্তব ভিত্তিক হওয়া যেমন আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বাইরে নাস্তা করছেন হ্যাঁ আপনি যদি করার পর বলেন না করেন এটা নাম মিথ্যা হ্যাঁ সত্য মানে আমি করছি মানে যেটা বাস্তবে করছেন হুবহু ওটা বলা এটার নাম সত্যবাদীটা নাকি বুঝলেন না হ্যাঁ আপনি যাই করছেন তাই বলা এটার নাম সত্য উল্টোটা বলা মানে মিথ্যা হ্যাঁ কাজ একটা করে বলেন না আমি করিনি এটার নামই তো মিথ্যা হ্যাঁ অথবা নাগরিক বলছেন আমি করছি মানে বাস্তবতার বিপরীত হওয়ার নাম কি মিথ্যা নিয়ে আজকে আলোচনা করতেছি সেটার দিকে পরে আসব। তাইলে সত্য মানে কি বাস্তব বাস্তব মাফিক হওয়া যে কোনো কথা বাস্তব মাফিক হওয়া এই সত্যবাদিতা প্রাথমিকভাবে তিন প্রকার কয় প্রকার একটা হচ্ছে আল্লাহর সাথে সত্যবাদী হওয়া কার সাথে সত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী হওয়া আল্লাহর সাথে সত্যবাদী হওয়া মানে কি যেটা আপনার কোরআন যে ইঙ্গিত করা হয়েছে ওটা কাছাকাছি অর্থ ওই সাদেক মানে কি তারপরে বাইরে বে আল্লা সাথে সত্যবাদী হওয়ার মানে আল্লাহর সকল বিধি নিজের জীবনে বাস্তবায়ন করা কারণ আমি আপনি আলমে আরোহ মধ্যে যখন আল্লাহ বলছিলেন কি আমাদের প্রতিপালক তারপরে ওই যে ওয়াদা আসলাম, দুনিয়াতে আসে এখন আল্লাহর বিরুদ্ধে চললে কি আমার কথা সত্য থাকে হ্যাঁ তা আল্লাহর সাথে সত্যবাদী হওয়ার মানে কি আপনি যে অঙ্গীকার দিয়ে আসলেন বললেন যে আপনি আমাদের একমাত্র প্রতিপালক তাইলে জীবনে মৃত্যু পর্যন্ত না শুনলে তো আপনার বিপদ হয়ে যায় একজন বাপ এক সময় আপনার অধীনে ছিল আপনি তার অধীনে ছিলেন কিন্তু আপনি যখন বিদেশে আসে আপনি কামান আপনার বাপ কামায় না আপনার পয়সা খায় তখন পর্যন্ত আপনার অবাধ্য হইতে চায় না চালক বা সে নিজের ছেলের মর্জি মতো চলে জানে যে আমি যদি তার মর্জির টাকা পাঠাবে না চালাক যে মানে ছেলের সাথে ঝামেলা করে পরে বাতো হারাইবে নাকি হ্যাঁ যে চালাক ওই ছেলে যেটা বিদেশে তাকে ছেলের বউ কষ্ট দেয় না জানে যে ওর সাথে ঝামেলা করলে রিপোর্ট দিবে বিরুদ্ধে তাইলে আমাদের আর কি বাদ খাওয়া বন্ধ হয়ে যাবে নাকি তাইলে দুনিয়াতে শুধু আপনার লালন পালনের যে দায়িত্ব নিল তার আপনার বউ আপনার কথা না শুনে আপনি কি তার জন্য টাকা পাঠাবেন আপনার ছেলের সন্তান যদি আপনার কথা না শুনে আপনি যে পাঠা হুম। যে চালাগাছে এরকম করবে না নিজের টেনশন নিজে সুবিধা মতো কাইটে পড়লে নাকি গাদ্দারে গুলো শাস্তি দিবে। কিন্তু যে বাস টাকা পাঠায় আরেকজনের সাথে মানে এর খুশি লাগে ওই শুক্রের মতো হ্যাঁ ঠিক না কিন্তু একজনে বলতেছিল একজনে ছেলে মেয়ে দুইটা আরকি যারা ওই যে দুইটা নেওয়ার লাইনের মানুষ আরকি ছেলে মেয়ে দুইটা নিচে জনটা যখন কলেজে উঠছে সৌদি আরব আছে বাড়ি সব করলো বিল্ডিং টিল্ডিং করলো সবকিছু শেষ পর্যন্ত এখন যাওয়ার টাইম এসে হঠাৎ করে যখন উঠলো ছেলে আরেকজনের মেয়ে নিয়ে আসলের সাথে মন খারাপ করে কিন্তু কাউকে কিছু বলে না চুপচাপ আছে চুপচাপ আছে বাড়ির গ্রাহক খোঁজে ঘুরে ঘুরে বাড়ি বিক্রি করে দিবে কিন্তু ছেলে মেয়ে কেউ জানা আসতে করে বাড়িটা বিক্রি করে দিয়ে এক প্রভাবশালীর কাছে আস্তে করে টাকাটা নিয়ে অ্যাকাউন্টে জমা করে দিয়ে বাস এলাকার থেকে বাগিয়েছে আর না এই জেলার মধ্যে নাই সে আরেক জেলায় চলে গেছে এখন বাস দুই তিন দিন পরে যে কিনে নিছি আসে বলতে বাড়িতে বাইর কি বাড়ি আমাদের বাড়ি হয়েছে না যে তোর কথা বাড়িটা তো আমি কিনছি বাইরে করে দিচ্ছি এখন রোডে বসে আছে বুঝলো মজা যে কার সাথে গাড় গেছে কিন্তু এখন দেখবেন অনেকে ভাত দেয় না তারপরে নিজের জমিন বিক্রি করে খায় না গর্তব নিজে নিজের জীবনটাকে নষ্ট করে মানে এরকম বুড়ে গর্ত বাংলাদেশে পাওয়া যায় সৌদি আরবে পাইবেন না সে টাকা যখন পাইছে বেশি টাকা যখন তার অন্য কোনো চাহিদা নাই তোর কে আরেকটা বিয়ে করবে কিন্তু আমার দেশে ওই কাম নাই না সব বাচ্চার জন্য সব খাইবে নিজে না বসে থাকবে আর বললে তো মেজাজ গরম হয়েছে এক বুড়ের একজন বলতেছে আপনার মানে বিক্রি করতে পারেনা এক ডিসিম বিক্রি করলে তো এক বছর চলা যাবে বুড়ে হেরে জুতে লই মারে তাহলে আমার ছেলে কি খাবে আরে তোমার খানা দেনা, তুমি তোমার ছেলের খানা চিন্তা কর তোমার মধ্যে পোকা হ্যাঁ এইগুলো শুধু আমাদের উপমহাদেশের মধ্যে পাওয়া যায় সবচেয়ে বেশি বাঙালিদের মধ্যে পাওয়া যায় মানে নিকৃষ্ট চরিত্রের নিজের ফায়দা করে না এখন আপনি দেখবেন আমাদের দেশের মানুষ। মানুষে কোনো কাজ করে না কোনো ঝামেলায় যায় না যারা বিবাহিত কি রে আমি রিক্সে যাবো আমার সিলেমে মেয়ে আছে নাকি নাই হে নিজের ছেলেমেয়ের চিন্তা করে কিন্তু হে যদি আইসকে মরে যায় কি হবে এটা চিন্তা নাই ছেলে মেয়ের চিন্তা করে হে নামাজ কালাম সব পড়ে না কিন্তু আজকে যদি আপনি মরে যান ছেলে মেয়ে আপনার হিসেবে আল্লাহ নিজকে আগে আমাদের নিজের ঘরে আগে চারক দিতে হবে না আপনার নিজকে বাসেনা আগে নিজের চিন্তা করে নিজে ঠিক খান বাকি যেগুলো থাকে এগুলো বাড়িতে পাঠান নিজে একটা জামা দিকে দিক ঘুরে অনেক মানুষ আমরা দেখি টাকা কামায় লাখ লাখ টাকা ব্যাঙ্কে জমিন কিনে একটা ষাট গায়ে দিয়ে দেখা যায় যে তিন চার বছর দেখি অনেকজন কিন্তু অথচ টাকা দেয় ছেলে মেয়ে সব নষ্ট করে দেয় মানে এরকম বোকা শুধু বাঙালিদের মধ্যে আছে এরকম বোকা আমি করবেন কিনা চালাক হয়ে যান তাহলে নিজে সুবিধা পাবেন না এলে কপাল খারাপ দুনিয়াতেও গোষ্ঠ আকার শেষ নাকি দুনিয়াতে গমপক্ষে সুবিধা করার চেষ্টা করার যাই হোক ওটা ভিন্ন কথা আল্লাহর সাথে আল্লাহুল্লাহ ওখুন বলা হয়। এই সাদ মানে কি এই জাতীয় সত্যবাদী মানে যে ওই অঙ্গীকারের সাথে তার কাজের মিল যে পরিপূর্ণ আল্লাহর বিধান মতো চলে এই সত্যবাদী মুসলমানের সাথে থাকার জন্য বলা হয়েছে যদি আপনি চলতে চান তাহলে এর সাথে চলেন ওর সাথে থাকার জন্য বলা হয়েছে নাকি এই কারণে আল্লাহ তুমি হাতেদার খাঁটি ইমানদার ছাড়া কাউকে এই জন্য একই কথা মানে তাইলে এই সত্যবাদী মানে কি আল্লাহর বিধিবিধান যে মানে সেই সত্যবাদী ওর সাথে আপনাকে থাকতে বলা হয়েছে বাট ফর একটার সাথে থাকবেন না যে নামাজ পড়ে এর সাথে আপনি থাকলে তো আপনি নামাজ পড়বেন না নাকি যে মিথ্যা কথা বলো এর সাথে চলে তো মিথ্যা কথা আপনি শিখবেন নাকি তা আপনি ওর থাকবেন কেন আপনি খাঁটি মানুষের সাথে থাকেন এই সত্যপাতি মানে পীরের সাথে থাকে না আবার অনেকে আবার এটার ব্যাখ্যা বহির করে পিসাপ আরে পিস আগের যুগে কিছু ভালো ছিল যেরকম আগের মূর্তিগুলো মানুষ ভালো ছিল মানে ইয়াবুত ইয়াউকের মতো আর সেগুলো ভালো ছিল কিন্তু বর্তমানের পীর আর উপমহাদেশের আগের পীর হাজারো হ্যাঁ হাজারো মাইল দূরে এখনকার যেগুলো পীর এগুলো লম্পট পেতে নিজের কোনো আগামাথা নাই আমরা অনেক বাংলাদেশের পীরকে চিনি সমকামে এগুলো বললে তো বিশ্রী শোনা যায় কারণ আমরা ছোটকালে পড়াশোনা করে আসছি কমি মাদশায় হ্যাঁ অনেক পীরকে চিনে যারা সমকামে ছিল বাংলাদেশের যাদের নামে ডোলপিটে মানুষ হ্যাঁ সুতরাং আপনি এইগুলো কিভাবে পীর বলেন আগের যুগের পীর আর এখন হাজার কিলোমিটার দূরে লম্পটের শেষ একটাকেও এক পিরকে তো আমি যাই বলছি এর নাম বললেও আপনি অনেক আলো মাসে চিনে যাবেন পরিষ্কার বললাম আমি ঢাকা যাই যে আপনার পুরীতে গুলা খেলাপাদ দিছেন এরকম বাটফার এগুলোর কথা কাজে ঠিক নয় মিথ্যে কথা বলে মানুষ সাথে কোন চলা ঠিক নাই আপনি এগুলোর খেলাপাদ হ্যাঁ আপনি কি শিখবেন আমরা তো কিতাবের মধ্যে পিরগিরির কিতাবের মধ্যে পাইছি পুরের যদি মজাক্কা না হয় যার নিজের তাজ কিয়ে না হয় তাকে খেলাফত দেওয়া যাবে না এবার নিজের তাজ কে নেয় এ বাটফার সমাজের মধ্যে আপনি এরকম খেলাবাদ দিয়ে বসে আছেন নাকি মানে তন্ত্র টন্ত্র কোনটাই ঠিক না নিজে ধান যেরকম আগের রাজনীতিবিদ আর এখনকার রাজনীতিবিদ সবখানে দুই নম্বরে চলছে হ্যাঁ সবগুলো এই অবস্থা এই হেরা বলে সদেক মানে গিয়ে পিস না সাথে থাকতে বলা নেই খাঁটি ইমানদারের সাথে থাকতে বলা সে যদি রিক্সাওয়ালা হয় তারপর ভালো এরকম অনেক মানুষ আছে যেগুলা আপনার পুরো কোন হাদিস মানে চলে আমরা অনেকেরা এরকম চিনি অথচ সে হালচাষা সে কি আপনার দোকানদারি করে সাধারণ আপনার তারপরে কিন্তু একবারে পরিপূর্ণ ইমানের সাথে চলতে চেষ্টা করে আলমদের থেকে জানে জানে একটু হের করতে চায় অনেক সময় আমাদের লজ্জা পাইতে হয় মানে এমন কিছু আমাদের জীবনে দেখছি যে আমার ও আসলে ভাবে চলতে যায় মানে হের কারবার দেখলে আমার নিজের স্মরণ লাগে যে আমি তো ফের হইতে পারলাম না মানে এরকম মানুষ আছে এইগুলো আসল সত্যবাদী আসল সত্যবাদী যে হুবহু চলতে চায় যে আল্লাহ যেভাবে বলছি সেইভাবে এটা যেই হোক না কেন তার কোনো ডিগ্রি লাগবে না তার কোনো আলম হওয়া লাগবে না না সে সত্যিকার অর্থে যদি আল্লাহর মর্জিকে সামনে রাখে সেটি হচ্ছে আসল সত্যবাদী মুসলমান তাইলে সত্যবাদী এক নম্বর আল্লাহর সাথে সত্যবাদী হওয়ার মানে তো বুঝে কি হওয়া সত্যবাদী হওয়া মানে আল্লাহর বিধি বিধান মানে চলা দ্বিতীয় নম্বর সত্যবাদী মানুষের সাথে সত্যবালা এটা সবাই বুঝে না এটা তো সহজ কথা ওইগুলো বুঝতে কষ্ট হয় আর কি আরেকটা বলবে এটাও বুঝতে কষ্ট হইবে এটা সবাই বুঝে আরেকজনের সাথে সত্য কথা বলা মানে আপনি যেটা বাস্তব করছেন সেরকম বলবেন কিন্তু একজনে মিথ্যে কথা বলে কিন্তু বুঝায় অন্যটা হ্যাঁ আছে না এরকম মানে যে যেটাকে আমাদের দেশে মানতে গিয়ে ফেস বলে মানতে গিয়ে ফ্যাস বুঝেননি যেগুলো আলমেরা বুঝবেন হ্যাঁ ঠিক না বলছে ওই ব্যক্তির চাইতে মানে কঠিন আপনার কি বিশ্বাসঘাতকা আর কেউ হতে পারে না যে এমন লোকের সাথে কথা বলতেছে সে আপনাকে বিশ্বাস করতেছে আমার সাথে সত্য বলে অথচ আপনি কেউ যদি বিপদে পড়ে যান কেউ আছে বলছে যে কি আপনি জিজ্ঞাসা করে ভাই হ্যাঁ যে অমুক লক্ষ মানে পুলিশ আসে আপনারে খুঁজতেছে আর সামনে পড়ে বসছেন আপনি হ্যাঁ আপনি জিজ্ঞাসা করছে বায়ুমুখ লোক কোথায় আপনি তার সাথে মিথ্যা কথা বললেন কেন এই হাতিস এটাই বলছে হ্যাঁ বলছে সে আপনাকে সত্যবাদী মনে করছে কিন্তু ওয়ানতলা হুকাদে আপনি তার সাথে মিথ্যা বলতেছেন হে যেটা বুঝে ওই আন্দাজে বলতে হবে আপনি নাকি হুব হুব না কথা বুঝেন নাই এটা হচ্ছে কথা তাইলে আরেকজনের সাথে সবচেয়ে বড় খেয়াল ও বিশ্বাসঘাতকতা যে আরেকজন মনে করবেনা আপনি সত্যবাদী কিন্তু আপনি ভিতরে ভিতরে গিয়ে ওর সাথে মিথ্যা বলতেছেন বড় খেয়াল ও হতে পারে এটা গেল সহজ এটার আর বেশি রাখার দরকার নাই তৃতীয় নম্বর যেটা সেটা হইতেছে নিজের সাথে সত্যবাদিতা কার সাথে নিজের সাথে সত্যবাদিতা সেটা হচ্ছে যে আপনার ভিতরে যে দোষ আছে সেটাকে স্বীকার করা তাইলে আপনি সত্যবাদী না বুঝেননি কথা আপনি বাট পর আপনি কোন আমার মতো ভালো মানুষ হয় নাকি নাকি তাইলে আপনি নিজের সাথে মিথ্যা কথা বলছেন আপনি বুঝেন আপনি দুই নম্বর মানুষ এটা কখন ধরা পড়ে কখন আমি মাঝে মাঝে এই কথা বলি যে যত বার হোক না কেন বিপদে পড়লে ধরা পড়ে সেটা কিভাবে এমনি পবিত্র মনে করে কিন্তু যখন এমন অসুখে ফাঁসছে অথবা এমন এমন বিপদে পড়ছে যে যেটার থেকে রেয় পাইতেছে না এমন অসুখ দশছে এখন আর কি ভালো হইতেছে না আর ডাক্তার কিছুই মানে না অথবা এমন বিপদে পড়ছে নিজে যতই চিলেছে কাজ হয় না তখন কার কাছে যায় এলাকার মধ্যে না তুমি এর কাছে আসলে মানে এখন বুঝছে যে হ্যাঁ হের বাটফার হের বাটফার দোয়া আল্লাহ কবুল করবে না বুঝেন না কথা মানে দোয়া পড়লে বুঝে তখন বুঝে যে আমি দুই নম্বর যে আমার দোয়া তো আল্লাহ কবুল করবে না কারণ আমি যখন বস্থায় ছিলাম তখন তো আল্লাহকে বলছেন তুমি বিপদে পড়লে আল্লাহ তোমাকে চিনবে নাহলে তুমি আগে আল্লাহকে চিনো নাই বিপদে পড়ছে আর এবার ফেঁ করো আল্লাহর কাছে তারপরেও তো আল্লাহ দয়াবান দেখি ধৈর্যশীল দেখি তারপরেও নদী আল্লাহ ছেড়ে দেয় নাহলে কি আমরা ব্যসতাম চিল্লাপাল্লা করলে আল্লাহ আবার যে আমি তার বানাইছি তখন আবার ছাড়িয়ে দিলে চলছে এটা তাই কি নিজের দোষ দেখে দোষকে চিকিৎসা করা এটা তো আমরা কেউ করতে পারিনি নিজের সাথে সবাই পাটফাট করতেছি আমি জানি আমি মিথ্যুক তাইলে আমি মিথ্যে ছাড়ি না কেন আমি জানি আমি প্রতারক আমি প্রতারণা ছাড়ি না কেন নাকি না বুঝেন কেন হ্যাঁ এরকম হাজারো দোষ আমার মধ্যে আসে আমি কেন নিজের সাথে সত্যবাদী হতে পারলাম না যে আমার মধ্যে এই দোষগুলো আসে কিন্তু আমি কেন এই দোষগুলা থাকা সত্ত্বেও আমি নিজকে কেন পবিত্র মনে করি এই কারণে সুন্দর কথা মনে রাখবেন এই ক্ষেত্রে হজরত আবু বখরদ্দি আল্লাহ রানু যে মডেল ছিলের সিলের পরে আবু বকরাদি আল্লাহ তরানু কেউ যদি ওনার সামনে প্রশংসা করতেন উনি লজ্জায় মানে তখন একটা দোয়া পড়তেন চমৎকার দোয়া এটা আমাদের শিখে দরকার হ্যাঁ উনি বলতেন আল্লাহ আপনি মানে কেউ প্রশংসা করলে বলতেন আর আমি আমার ব্যাপারে ওদের চাইতে ভালো জানি ধরেন একজনে আমার সামনে প্রশংসা করতেছে যে আল্লাহ মাতুদ্দাহার এটা এমন তেমন হ্যাঁ মানে কিছু বললে উনি এটা বলতেন হে আল্লাহ তুমি আমার ব্যাপারে আমার চেতে বেশি জানো আর আমি আমার ব্যাপারে হেদের চেতে বেশি জানি এরা তো আমার জানে না আমারা চিনে না আমি ভিতরে বিধে কি করে এরা দুপুরেরটা দেখিয়ে আমার এত প্রসন্ করতেছি। সুতরাং আমি কিন্তু আমার ব্যাপার ভালো জানি তখন দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া কি করতেন আল্লাহ হুম্মাই জালনি হ্যা নন হে আল্লাহ আপনি তাদের ধারণার চাইতে আমাকে আরো ভালো বানাই দেন মানে তারা আমার সম্পর্কে যে ধারণা করছে এর আমাকে আরো ভালো বানাই দেন হ্যাঁ কারণ আমি তো সেই পর্যায়েও না আরো ভালো বানাই দেন আর কি তারপরে বলতেন আল্লাহ বলছে যে তাদের ধারণার থেকে ভালো আরেক বলছে ওয়া ফ্রিলি বিমায় পুলুন এবং আপনি যা তারা তারা বলতেছে এই ব্যাপারে ওলা কুয়াখলি বিমা এরুন যে তারা যা বলছে এটার ব্যাপার আমাকে ধরবেন না কারণ আমি তো খারাপ মানুষ এরা বলছে আমি ভালো মানুষ তখন আপনি কিন্তু এটার জন্য আমাকে পাকড়াও করবেন না এই তিনটা শব্দ মনে রেখবেন একটু তারপরে আলমুন যা আপনি এরা জানেন আমার মাফ করে দেন কারণ আমি তো ভিতরে অনেক অপরাধ করছি এরা যদি এটা জানতো তাহলে তো মুশকিল হয়ে যেত তাইলে আপনি আমাকে মাফ করে দেন লাস্টেদোয়ালুন চমৎকার হজরত ইবন আব্বাস এর ছিল এবনে আব্বাস যখন কেউ ওনার সামনে প্রশংসা করতেন এবং যদি যে আল্লাহ করতো আল্লাহ এগুলোতে আমার ভিতরের ব্যাপার না। যদি ব্যাপার তাইলে আমার ভালো জানে নাকি হ্যাঁ বাস্তব না কারণ এদের মধ্যে চেতনা ছিল যে আমি কেমন মানুষ তো জানে না আমি কেমন মানুষ তো জানে না কিন্তু আমরা নিজের সাথে প্রতারণা করি নিজের দোষ দেখি না আরেকজনের দোষ বেশি দেখি নাকি বাস্তব না আমি নিজের দোষের মধ্যে ডুবে আসি কিন্তু ব্যস্ত কেন আপনারটা দেখলে তো অনেক ভালো হইতো নিজের ফায়দা হইত যা আপনার দোষ যদি আপনি আগে দেখতেন না বুঝেন না গেল তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত তাহলে সত্যবাদী কয়টা প্রকার বললাম তিনটা পকার আল্লাহর সাথে সত্যবাদী মানুষের সাথে সত্যবাদী একটা নিজের সাথে নিজের সাথে সত্যবাদী হওয়া দরকার। অনেকে যেটা বেশি দরকার এই পয়েন্টটা বলে ফেলি সেটা হইতেছে অনেকে মনে করেন হালকা ব্যাপার ইলে অনেকে কথা বলেন আসেন কি হ্যাঁ আপনি ধরেন একজনের বাসায় গেছেন সামনে গেছেন ভাই খাইতে বসেন মানে খাই বসেনে না অনেক সময় আমার বান্ধবীদের কাছে যায় এরকম মানুষের বাড়ি যায় নাশায় যায় গেলে বলেছে অনেক সময় কয়ে যে তুমি এটা খাইবে না আমি কি আমার মনে চাই না অথচ আমার মনে কিন্তু আমি মুখ দিয়ে স্বর্মে না। হ্যাঁ বলে যে তাইলে কি এটা হিসেবে আলম যারা আছেন এরা বুঝেন কাদিবনকে কুদে মানে অছোট ছোট মিথ্যা কে বলে যে মিথ্যা বড় যেটা এটাও লিখবে আল্লাহ এই ছোট ছোট যেগুলো মিথ্যা কথা যে তুমি বলছো যে তোমার মনে চায় না অথচ ভিতরে ভিতরে মন চায় অনেক সময় মানে কষ্ট পাইছে মনে হয় নাকি নিজকে দোকা দিয়ে পরে নিজেও খিতে থাকছে নাকি আর বলে আবার গুনাগার হয়েছে ঝামেলা আরো বেশি আরেকটা এরকম ছোট দোষের কথা বলে রসুল এক বাসায় গেলেন এক সাহেবের বাসায় খেজুর দিবা রসুল বলছে তুমি যদি খেজুর না দিতে তাইলে তুমি মিথ্যে সাব্যস্ত হইতে হ্যাঁ কারণ তুই মিথ্যে কথা বলছিস তাইলে অনেকে আমরা এরকম নিজে সন্তানের সাথে মিথ্যা প্রতারণা করি না না। যে তুই যদি পাশ করাস তাইলে তোকে এটা দিব পাস করে কিছু দেন কিছু একটা শিক্ষা দিলেন ওই ছেলেটা কাজের অর্ডার দিবে যা অথচ এর কিছুই দিল না এর তো লোভ দেখায় ওকে নিয়ে আসছে না বুঝেন না কথা এরকম মিথ্যা কথা চলে নাকি চলে না অথচ প্রত্যেকটা কিন্তু লেখা হবে প্রত্যেকটা লেখা হবে এই কারণে বলছেন একজন লোক যদি সত্য কথা বলে আবার সত্য কথা বলার চেষ্টাও চালিয়ে যায় অনেকে আবার সত্য কথা বলার চেষ্টা করে না এ সুযোগ পেলি বলে দেয় না সবসময় সত্য বলার একটা প্রবণতা তার মধ্যে আল্লাহ সত্যবাদী লিস্টে আপনার নাম লিখে দেবেন আর কে ওয়াইনালিবা ইয়হাদি ইল এ ফুজুর মিথ্যে কথা পাপের দিকে নিয়ে যায় ওয়াইনাল ফুজুরা ইহাদি ইল এফ আর পাপ কোথায় নিয়ে যায় জাহান্ন দিকে না ভয়ঙ্কর ব্যাপার না তাহলে মিথ্যার পরিণতি কোথায় মিথ্যার পরিণতি জাহান্নাম আবার আরেকটা না বললে হয় না সময়তে দেরি অনেকে বলেন যে মিথ্যে বলা যায় কয়েক জায়গায় মানে আন্দাজে সাইডে দিল আর কি হ্যাঁ ঠিক না না রসুল কোন জায়গায় তিন জায়গায় মিথ্যে কথা বলা যায় রাখছেন তিন জায়গার প্রথম নম্বর জায়গা হয়েছে কি আপনার যদি মুসলমানদের মধ্যে সম্প্রীতি পেয়ে আনার চেষ্টা করা হয় যে দুইজনের মধ্যে শত্রুতা মুসলমানদের মাঝে দিন পর্যন্ত বাঙালি মুসলমানরা এক সমাজের সব রাজনীতিবিদ একসাথে চলতে পারছে কিন্তু এমন এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আজন্ম শত্রুতা মৃত্যু পর্যন্ত শত্রুতা যারা কোনোদিন বন্ধুত্বের আশা করা যায় না নাকি নাই যে রাজনীতিকে এমন একটা নিয়ে গেছে যে সমাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ এই ফাটনটা কিন্তু কখনো যায় কিনা কারণ এটা তো অন্তরমতি ঘাইতে গেছে সুতরাং আপনি কি করবেন আপনার ট্যুরে বংশ ধ্বংস হয়ে গেছে ফ্যামিলি ধ্বংস হয়েছে সব ধ্বংস হয়ে গেছে আপনি কিভাবে ভুলবেন আপনি কিভাবে ভুলবেন অসম্ভব রসুল পর্যন্ত যখন আপনার হাফসি যখন না ওয়ার্সি ওয়ার্সি যখন হজরতা হত্যা করছে না রসুল ওয়াসীকে বলছেন কি যে তুমি ইসলাম গ্রহণ করছ আর এটা আল ইসলাম ওই যে যুপা না কাবলা ইসলাম গ্রহণ করার সাথে সাথে পূর্বের সমস্ত গুণে মাফ হয়ে যায় সুতরাং সেটা আল্লাহর সাথে তোমার গুনে আল্লাহ মাফ করে দেবে কিন্তু তুমি আমার সামনে বসে না হ্যাঁ যতদিন বাইসে থাকবো আমার পিছনে বসবে কারণ সামনে বসলে আমার আচারকতা মনে উঠে যাবে পরে কিন্তু রক্তের বন্যা বয়ে যাওয়া নিজেই বুঝে আচ্ছা তোমায় এমন কাজ করলে কেন যেন রক্তের বন্যা বয়ে যায় তোমার কে কিসে যাওয়ার জন্য এই কারণে আরবি বাসায় একটা প্রবাদ আছে সুন্দর আচ্ছা আমি একু না হাবি বা মা জানেন অনেক যারা শত্রুতা এমন পর্যায়ে গুলো তো আপনি বাঁচার কোন সুবিধা নাই তবে তো আপনার যে কোন নাকি প্রেক্ষাপট দিলে মানে আপনি শেষ কারণ এমন পর্যায়ে নিয়েছেন যে আপনাকে বাঁচার আর কোনো সুযোগ দেবে না পিছে মেরে বরং মিষ্টি খাইবে সমাজের মধ্যে আল্লাহ রসুল বলছে যে শত্রুতা সৃষ্টি হইলে আপনার মিথ্যা বলা জায়জ করছেন তাইলে আপনার কি মানুষের মধ্যে সম্প্রীতি ফিরিয়ে আনা সমঝোতা করা এটা শরীর কত বেশি গুরুত্বপূর্ণ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 এই কারণে বলছে যে মিথ্যা কথা বলতে পারেন আপনি বউকে দেখতে পারেন না তারপর বলো মা তুমি তো এত সুন্দর হ্যাঁ তোমার জন্য আমার একবারে কি না দেখিলে আমার একবারে অসহ্য হয়ে যায় অথচ মানে এলে দেখলে ভালো লাগে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 নিজের নিজের গর থেকে শিখছে কিন্তু আরেকটা হয়েছে কি শত্রুর সাথে মিথ্যা কথা বলা কাফেরদের সাথে যুদ্ধের সময় মিথ্যা কথা বলবেন যদি তোমাদের সংখ্যা কত এক হাজার আপনি বলবেন এক লাখ মানুষ নিয়ে যুদ্ধ করতে আসবে আবার যেন ভয়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 যে গুণ আর দোষ বলব এটা অনেক লম্বা কাহিনী কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলে দিলাম আরো ভালো করে বেশি করে চলার চেষ্টা করবেন সত্য মিথ্যা সম্পর্কে আল্লাহ জামা আমাদেরকে সত্যিবাদী বানান মিথ্যা থেকে আমাদেরকে দূরে রাখুন বসর আল্লাহ বি